নিজের মন গোড়া মতো কাজ করে আর মনে করে এটাই ঠিক এটাই মনে হয় ইসলাম একজন মানুষ মারা গেলে কি করতে হবে আর কি করতে হবে না কি করা দরকার কি করা দরকার না কি করা লাগবে কি করা লাগবে না এটাও জানে না আর জানে না কিন্তু একজন আলিমকে জিজ্ঞাসা করে জেনে নিতে হবে এটারও চেষ্টা হচ্ছে না আজকে এটা কোন জাহেলিয়াতের যুগে এসে পড়লাম একজন মানুষ মারা গেছে আরেকজন মানুষ গানের কনসার্ট তার জন্য উৎসর্গ করে একজন মানুষ মারা যাচ্ছে অথচ তার জন্য একটা ক্রিকেট ম্যাচ উৎসর্গ করে একজন মানুষ মারা যায় তার জন্য একটা ফুটবল ম্যাচ উৎসর্গ করে একজন মানুষ মারা যায় তার জন্য একটা ক্রিকেটের সেঞ্চুরি উৎসর্গ করে একজন মানুষ মারা যায় তার কবরকে মাজারের রূপান্তরিত করা হয় একজন মানুষ মারা গেছে তার কবরে ফুলের তৈরি গিটার নির্মাণ করে স্থাপন করা হচ্ছে একজন মানুষ মারা যাচ্ছে তার জন্য এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে অথচ এটা কি ইসলামের কোনো একটা কাজ কি না আচ্ছা আমি যদি তাদেরকে জিজ্ঞাসা করি আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন এগুলো এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে আসলে এগুলোর ব্যাপারে ইসলাম সমর্থন করে কি না অথচ ইসলাম কোনো অবান্তর ধর্মের নাম নয় ইসলাম কোনো ফালতু ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন পরিপূর্ণ জীবন বিধান ইসলাম মানুষের প্রত্যেকটা বাকে বাকে মরে মরে তাকে দিক নির্দেশনা দেয় ইসলাম মানুষের জীবনে শুরু থেকে দোলনা থেকে কবর পর্যন্ত দিক নির্দেশনা দেয় ইসলাম মানুষের খাবার থেকে শুরু করে রান্না থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে ঘুমানো থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে তারা ব্যবসা বাণিজ্য তার সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত জায়গা দিক নির্দেশনা প্রদান করেছে এর নাম হল ইসলাম ইসলাম কোনো অবান্তর ধর্মের নাম নয় ইসলাম নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শান্তি শান্তি দেওয়ার জন্য মানুষকে অশান্তি থেকে বের করে শান্তি দেওয়ার জন্য ইসলাম নাজির করে আল্লাহ সুবিআলা উপস্থিতি ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। বিধানের মৃত্যুর তিন মাস পূর্বে দশম হিজরির জিলহজ হজরত অবস্থায় আল্লাহ সুরাম তিন নম্বর আয়াত নাজিল করে বললেন আলিয়াউমা আকমাল দিন আজকে দিনে তোমাদের জন্য তোমাদের উপরে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহুল আলমিন সুরানের আটত্রিশ নাম্বার আযাতে স্পষ্ট ভাষায় ক্লিয়ার করে বলে দিয়েছেন মা বিষয় নাই যাবদ্ধ করি নাই আল্লাহন আয়াতে এরস করে বললেন ওয়ান তোমার ওপরে তোমার ওপরে নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যাসরূপ কিতাব এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল আব্বাস রাজি আল্লাহ বলেন তিনি বলছেন একটা রশিও যদি হারিয়ে যায় আর এটা খোঁজার জন্য কি করতে হবে লাফি কিতাবিল্লা এটা আমি কোরআনে খুঁজে পাবো সুহান ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান जीवने शुरू पर्तन लगभग निर्देशना सकल फिर दरकार इन मानुष मारा जा रारा जा करते करा दरकार एजा इशा दरकार सम्मानित भ्रतृमंडलि सम्मानित दर्शक मंडल আসুন একজন মানুষ মারা গেলে কি করা দরকার সংক্ষিপ্ত আকারে আলোচনা করি একজন মানুষ মারা গেলে সর্বপ্রথম তার জন্য দোয়া করা দরকার একজন মানুষ যখন মারা যায় তার আমলের প্রত্যেকটা দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি দরজা খোলা থাকে এর মধ্যে একটা হলো ওয়ালাদিনিয়া দোয়া যদি তার সৎ সন্তান থাকে আর এই সন্তান যদি তার পিতার জন্য দোয়া করে এই দোয়াকে আল্লাহর কবুল করেন এই জন্য সন্তানকে পড়া দরকার তাই একজন মানুষের জন্য ফুলের তৈরি গিটার দেওয়া ঠিক নয় একজন মানুষের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে এটার নাম ইস্তাম নয় বরং তো তার যদি আপনি কল্যাণ চান তার ভালো চান তাহলে তার জন্য দোয়া করতে হবে দুই নম্বর কথা তার জন্য আর কি করা যায় একজন মানুষ মারা গেলে তার জন্য দুই নাম্বার যে আপনি করতে পারেন সাহাবি রসুরা করলেন আমার বাবা মারা গেছে আমি তার জন্য কি করতে পারি রসুল বললেন তুমি তার জন্য দান খয়রাত করো সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা আপনি যদি আপনার পিতার জন্য ভাইয়ের জন্য আপনার আত্মীয়ের জন্য আপনার শুভাকাঙ্ক্ষী ব্যক্তির জন্য কল্যাণ চান তাহলে তার জন্য দান করেন মসজিদে দান করেন মাদ্রাসায় দান করেন গরিব ফকির মিসকিনকে দান করেন অসুস্থ মানুষকে দান করেন ঋণগ্রস্ত ব্যক্তিকে দান করেন একজনের বাড়িতে তার প্রাপ্তবয়স একজন মেয়ে আছে টাকার অভাবে বিবাহ দিতে পারতেছে না তাকে দান করেন মানুষকে দান করেন এই দানের উসিলায় আল্লাহ আব্রাহমিন তার গুণাকে ক্ষমা করে দিবেন এই দানের হাতকে প্রসারিত করা দরকার শুধুমাত্র ক্ষমার জন্য আরেকটা যে কাজ করা যেতে পারে সেটি হলো জনকল্যাণমূলক কাজ একটা রাস্তা দরকার মানুষের রাস্তা নাই আপনি রাস্তাটা নির্মাণ করে দেন যদি আপনার সামর্থ্য থাকে যদি আপনার আরো সামর্থ্য থাকে তা আপনি তার জন্য একটি হাসপাতাল নির্মাণ করে দেন মানুষের জন্য যদি আপনার সম্ভব হয় মানুষের পানির ব্যবস্থা নেয় আপনি তার পানির ব্যবস্থা করে দেন একটা টিউবওয়েল গেড়ে দেন এতেও ওই ব্যক্তির গুনা মাফ হবে কিন্তু আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং এই কাজগুলো যাকে উদ্দেশ্য করে করছেন তারও অকল্যাণ হবে যদি ওই ব্যক্তি তার ওই সমস্ত অনুসারীদেরকে না বলে যায় যে এই কাজগুলো করবানা যদি এই কথা না বলে তাহলে কবরে আপনাদের আমাদের এই কাজের পরিণাম ওই ব্যক্তিকেও ভোগ করতে হবে এই জন্য যা মনে চাই তা করা চলবে না ধর্মের নামে যে অধর্ম আজকে আমাদের চর্চা হচ্ছে এখান থেকে ফিরে আসতে হবে আমাদের কোরআন এবং সন্ন্যার সঠিক ব্যাখ্যা সঠিক তার তাদের তাৎপর্য আমাদেরকে জানা দরকার আসুন আমরা সকলে কোরআন এবং সন্ন্যার আলোকে নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সেই তাহবিক দান করুন আমিন